আবদুল্লাহ ইবনু উমর রদুলিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন উমর আদিল্লাহ তালাহান্ন এর কন্যা হাফসার রদিল্লাহ তালাহা যখন তার স্বামী খুনাইস ইবনু হুজাফা আসলামির মৃত্যুর ফলে বিধবা হলো ইনি নবী সাল্লা সাল্লাম এর সাহাবী ছিলেন এবং বদরের যুদ্ধে অংশ গ্রহণ করেন এবং মদিনায় ইন্তেকাল করেন উমর আদিল্লাহ তালাহু বলেন আমি উসমান ইবনু আফান রদিল্লাহ তালাহ এর সঙ্গে সাক্ষাৎ করলাম এবং তার কাছে হাফসার বিয়ের প্রস্তাব করলাম এই বলে যে যদি আপনি ইচ্ছা করেন তবে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিব তিনি বললেন আমি এ ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখি আমি কয়েকদিন অপেক্ষা করলাম তারপর তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করে বললেন আমি বর্তমানে বিয়ে না করার জন্য মনস্থির করেছি উমর অদিলাহ তালাহন আরও বলেন আমি আবু বকর অদিলাহ তালাহনু এর সঙ্গে সাক্ষাৎ করে বললাম আপনি যদি চান তাহলে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দেবো